সম্মানিত হাজিরিন এবং যারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছেন আমাদের এই আলোচনা সিরাতুল নবী সাল আলামের ধারাবাহিক আলোচনার প্রথম অধিবেশন আজকে থেকে শুরু হচ্ছে ইনশাআল্লাহ এসা টাইমের পরে উইন্টার টাইমে শুরু হবে এই সিরাত সিরাতুলনবীর ধারাবাহিক আলোচনা আমরা প্রথমেই একটা প্রশ্ন আমাদের কাছে আসে সিরাত উল্নবীর আলোচনা শোনা আলোচনা করা এর গুরুত্ব কতটুকু এর প্রয়োজনীয়তা কতটুকু কিছুদিন আগে থেকে কিছু ভাই চিন্তা করছিলেন যে কোরআনে পাকের আমরা শুনে আসছি যেটা আমাদেরকে আল্লাহ হেদায়তের জন্য পাঠিয়েছেন এখন যার উপরে এই কোরআন অবতীর্ণ হয়েছে নাজিল হয়েছে যিনি এই কোরআনকে নিজের জীবনে প্রয়োগ করেছেন এবং আল্লাহর জমিনে বাস্তবায়ন করেছেন সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দিয়েছেন ও মুবিন তাঁর জীবনের উপরে কিছু আলোচনা শুনি আমরা যদিও লেখাপড়া করেছি বিশ্বনবী নবী পড়েছি কেউ আর রাহিকুল মাহতুম পড়েছি বিভিন্ন সিরাতে পাখির কিতাব পড়েছি কিন্তু ধারাবাহিক আলোচনা গোটা জিন্দিগি নিয়ে দীর্ঘ সময়ব্যাপী এভাবে বাংলা ভাষায় হয়েছে বলেই হয়তোবা জানা নেই কোরআন তার সির কোনো জায়গা হয়েছে এখান থেকে ভাইরা পরামর্শ দিয়েছেন এবং আমার কাছে প্রস্তাবটি পরামর্শটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হল যে সত্যি তো যাকে আল্লাহ তালা আমাদের সবচেয়ে বড় শিক্ষক করে পাঠিয়েছেন তার কাছ থেকে আমাদের তার জীবন থেকে আমাদের অনেক কিছু শিকার রয়েছে আল্লাহ আল্লাহর আলমিন তাঁর উপলক্ষে বলেছেন বাদাউদাহমিনা শাহিদ ওয়ানিউর রাজিম নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আল্লাহ নবীর যে ব্যক্তি চায় আল্লাহকে পেতে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে এবং আখরাত কে পেতে চায় আখরাতের নাজাদ পেতে চায় ওদাক আল্লাহ যে ব্যক্তি আল্লাহ তালাকে বেশি বেশি করেছেন হেনবী আপনি অত্যন্ত মহান চরিত্র উপরে প্রতিষ্ঠিত হয়ে আছেন আপনার জীবন অত্যন্ত মহান মহৎ চরিত্রের আপনি দণ্ডায়মান আল্লাহ আরো বলেছেন যিনি অশিক্ষিত বা যারা লেখাপড়া করেনি নিরক্ষর জাতির কাছে পাঠিয়েছেন তাদের মধ্য থেকেই একজন রাসুল যিনি তাদের প্রতি আল্লাহর আয়াতকে তেলাওয়াত করে শোনান পৌঁছিয়ে দেন এবং তাদেরকে পবিত্রতা অর্জন করিয়ে দেন আত্মশুদ্ধি করিয়ে দেন এবং তিনি তাদেরকে কিতাব শিখিয়ে দেন কিতাবের জ্ঞান দান করেন এবং হেকমা হেকমার অর্থ শুধু বুদ্ধিমত্তা নয় হেকমার প্রধান অর্থ হচ্ছে সুন্না তাদেরকে তিনি শেখান জ্ঞান শিখান এর আগে যদিও তারা সুস্পষ্ট গোমরাহিতে পথভ্রস্টতায় লিপ্ত ছিল আমরা রসুল উল্লাহ সাল্লা আসলাম জীবনের খুঁটি নাটি অনেক কিছু আমাদেরকে জানতে হবে কারণ তিনি হচ্ছেন আমাদের রোল মডেল তিনি কোন কাজটি কিভাবে করেছেন শুধু আল্লাহর ইবাদত কিভাবে করেছেন তা নয় দুনিয়ার প্রত্যেকটি কাজকে তিনি কিভাবে সম্পন্ন করেছেন ব্যক্তি জীবন পারিবারিক জীবন স্বামী স্ত্রী সম্পর্ক পিতা হিসেবে সন্তানদের প্রতি দায়িত্ব পালন নাতি নাতিনের প্রতি দায়িত্ব পালন ব্যবসা করেছেন সৎ ব্যবসায়ী কিভাবে হওয়া যায় তিনি মানুষের সঙ্গে আচার ব্যবহার লেনদেন যারা মহব্বতের লোক তাদের সঙ্গে কেমন আচরণ করেছেন যারা তার সঙ্গে দুশ্মনী করে হিংসা করে তাদের সঙ্গে কিভাবে আচরণ করেছেন সমস্ত আদাব আখলা এসব কিছু আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সবকিছুর মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে এবং সবগুলোকে যদি ভালো করে আমরা জানতে পারি তাহলে ওনাকে আমরা পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারবো আমরা যদি জানতেই না পারি কোন কাজটা কেমনি তিনি করেছেন তাহলে আমরা কিভাবে ওনাকে অনুসরণ করব এই জানতে হবে আল্লাহ তালা কোন আল্লাহ আপনি বলে দিন যদি তোমরা সত্যি আল্লাহকে মহাব্বত করো আল্লাহকে পেতে চাও আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও তাহলে আমাকে অনুসরণ করো ইউ হ্যাগমূল্য তাহলে আল্লাহ তালা সত্যি তোমাদেরকে ভালোবাসবেন তোমাদেরকে মহাব্বত করবেন এবং তোমাদের গুণাগুলোকে ক্ষমা করে দেবেন তাহলে নবী করিম সাল্লাহ সাল্লামকে অনুসরণ করাই হচ্ছে প্রকৃত আল্লাহর ভালোবাসা এবং আল্লাহ নবীকে ভালোবাসা এবং রসুল্লাহ সাল্লা আলি সাল্লামকে ভালোবাসতে পারা ভালোবাসাটা অর্জন করা একটা বিরাট একটা নিয়ামত ওনাকে ভালোবাসলে খুব ফায়দা আছে। কিন্তু আমি কি ওনাকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারি এটা তোর প্রশ্ন চলে আসে তিনি হাদিফে বলেছেন কোন ভালো মমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা মাতা তার সন্তান সন্ততি সমস্ত মানুষ থেকে সবচেয়ে বেশি প্রিয় না হই সবচেয়ে বেশি মহাব্বতের না হই ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো মমিন হতে পারবে না এখন আমরা কি আসলে ওনাকে এরকম মহব্বত করি আমাদের ছেলে মেয়েকে যেভাবে মহাব্বত করি স্ত্রী স্বামী একে অপরকে যেভাবে মহব্বত করি পিতা মাতা সবচেয়ে বেশি কি ওনার মহাব্বতটা আছে কিনা এটাও তো একটা চিন্তার বিষয় প্রশ্ন আছে আমরা ওই লেভেলে পৌঁছেছি কিনা কিভাবে ওই লেভেলে অর্জন করা যায় এজন্য সিরাতে পাখির আলোচনা শুনলে এবং এগুলো জানতে পারলে হয়তো আমাদের ওনার ব্যাপারে আরো ধারণা সুন্দর হবে এবং আলোচনা সূত্রপাত করেছি এরপরে হচ্ছে তার জীবনটা আমাদের সব কাজগুলোই আদর্শ তারাকুম আমরাইন ইনতাম কিতাব আল্লাহ হিস তিনি আরো বলেছেন যে আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম বিভ্রান্ত হবে না গোমরা হবে না কাজে কোরআন যেভাবে বুঝার চেষ্টা করছি আমরা সেভাবে ওনার শূন্য জীবনাদর্শকে আমাদেরকে বুঝতে হবে তাহলে কোরআন বুঝতে হলো আসলে সিরাতে পাক লাগবে কোন সময় হয়েছিল ওই সময় রসুল কি করেছিলেন কোন প্রেক্ষিতে যুক্ত হয়ে আছে এখন সিরাতে পাকের আলোচনার মধ্যে এই গুরুত্ব আমরা শুনলাম এবার আমরা আসি এখন ওনার জীবনী কবে থেকে শুরু হয়ে যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওনার জীবনী কিন্তু জন্মের আগে অনেক বিষয় আসে ঐতিহাসিক প্রেক্ষাপট অনেক ব্যাকগ্রাউন্ড জানা দরকার আছে ভূমিকা হিসাবে কয়েকটি সেশনে আমাদেরকে জানতে হবে কিভাবে কোন প্রেক্ষিতে কোন কারণে আল্লাহতালা ওনাকে পাঠালেন কেন আরব দেশকে আল্লাহতলা চুজ করলেন এবং যে এখানে চুজ করেছেন বাইতুল্লাহ আজকে বানিয়েছেন ওনার আদি পিতা ইব্রাহিম আলহি সালাতাম তিদালা মানুষ সেখানে এত মূর্তি কেমনি জোগাড় হলো নবীর দেশে নবী ইব্রাহিমের জায়গা এটা কয়েক আশ্চর্য বিষয় না সেগুলো কেমনি হলো আমরা জানি কাবা ঘর ওখানে নির্মিত হয়েছে তার ইতিহাস ইব্রাহিম আলাহ ইসলামের ইতিহাস ইসমাইল আল ইসলামের ইতিহাস যিনি তার অন্যতম পূর্বপুরুষ এ জমজম কিভাবে আসলো এই সমস্ত মক্কা নগরীর গোড়াপত্তন কিভাবে হলো সবকিছু ওনার জন্মের আগের ইতিহাসগুলো আমাদের কি একটু কুইকলি গৌতল করতে হবে ভূমিকা হিসাবে এবং সমাজের আরব দেশের ছিল বিশ্ব পরিস্থিতি কেমন ছিল দুনিয়ার মানুষ কি পরিমাণ অন্ধকারে নিমজ্জিত ছিল যেটাকে বলা হয় আইয়াম এ জাহিলিয়াত জাহিলিয়াতের অর্থ কি মূর্খতা জাহেলিয়া মূর্খতার যুগে মানুষ বসবাস করেছিল সেই মূর্খ অন্ধকার থেকে উদ্ধার করার জন্য মিনাতুর অন্ধকার থেকে নূরের দিকে আলোর দিকে নিয়ে আসার জন্য আল্লাহ ওনাকে পাঠিয়েছেন সিরা জাম্মনিরা এই যে বিষয় এগুলো সব কিছু আমাদেরকে জানতে হবে তাহলে সিরাতে পাকের আলোচনাটা আমাদের শুনতে আবা বুঝতে সহজ হবে এই জন্য আমরা ভূমিকায় আজকের সেশন আরেকটি সেশন বা আরো দুইটি সেশনে হয়তো বা লাগতে পারে একটি সেশনে শেষ হতে পারে ইনশাল্লাহ এরপরে ওনার জন্মবৃত্তান্ত দিকে আমরা যাবো আশা করছি ইনশাআল্লাহ তো একটা কথা বলে রাখি যে এবং ওনার সমাজ ওনার আখলাক ওনার চেহারা সুরত কেমন ছিল সবকিছু ইনশাআল্লাহ আসবি ইনশাআল্লাহ তবে যে সমস্ত রেওয়ায়ত দিয়ে ওনার জীবনী লেখা হয়েছে এগুলো হচ্ছে ঐতিহাসিক রেওয়ায়াত হাদিস শরীফের রেওয়ায়তগুলো যেগুলো হাদিসের মধ্যে এসেছে সেগুলো যেমন সহি কনফার্ম হয়েছেন মোহাদেসিনে কলাম কিন্তু ইতিহাস লেখকগণ এবং ওনাদেরকে বলা হয় আখবর ইউন যারা ইতিহাস বর্ণনা করেছেন তারাই সিরাতে পাকের ম্যাটেরিয়ালে অনেক কিছু তারা নিয়ে এসেছেন তো ইতিহাস আর হাদিসের রেওয়ায়তের মধ্যে কিছু পার্থক্য আছে গ্রহণযোগ্য নয়। কিন্তু ইতিহাস বর্ণনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মানে এত বেশি চেক করা হয়নি কোন কোনো ক্ষেত্রে কিছুটা ইগনোর করা হয়েছে যতটুকু ইতিহাসের বর্ণনা পাওয়া গিয়েছে ততটুকুন গ্রহণ করা হয়েছে কিন্তু সেক্ষেত্রেও যারা মত মোটামুটি যতটুকুন পেরেছেন কিছুটা চেক করার চেষ্টা করেছেন কিন্তু স্থির পার্থক্য থাকবে যেমন আপনি মনে করেন এরপরে মোগল সম্রাজদের ইতিহাস পড়েছেন তাই না এগুলো কি একেবারে হাদিসের মতো এত চেক করা হয়েছে কিছু এগুলোর মধ্যে আলোচনা ধারাবাহিক শুনিয়ে আসছে লোকেরা বর্ণনা হয়েছে তো এরকম মৌলিকভাবে ইতিহাসের মধ্যে কিছুটা এরকম থাকে তারা ইতিহাস বর্ণনা করেন তাদেরকে আরবিতে বলা হয় আল আখবর ইউন আল আখবর ইউন খবর বর্ণনা করেছেন ঘটনাগুলো বর্ণনা করেছেন আর যারা হাজির বর্ণনা করেন তাদেরকে কি বলা হয় আল মুহাদ্দেশন মোহাদ্দেশ এক বচন বহু বচন মহাদ্দেশ তো মুহাদ্দেশন আর আখবর ইউন উভয়ের তরিকার মধ্যে কিছু পার্থক্য আছে এরপরে আমরা তাহলে ভূমিকার সাল্লামের মূল ওনার মধ্যে সবার আগে কার কথা দিয়ে আমরা শুরু করব ইব্রাহিম আলহ সালামের কথা দিয়ে যেহেতু নবী করিম ইতিহাস ওনার সঙ্গে জড়িত মক্কা ইতিহাস কাবার ইতিহাস জমজমের ইতিহাস যেটা নবী করিম সালামের আপন জন্মভূমি সেটা যেহেতু আল্লাহ পাঠিয়েছেন কোন জায়গায় ওনা জন্ম হয়েছে কোন এরিয়ায় বাবেল বাবেল হচ্ছে হচ্ছে ইরাক এলাকার ভেতরে পড়েছে ইরাকে ওনার জন্মভূমি এবং সেখানে কোন জালিম শাহী বসবাস করেছে নমরু এবং সেখানে আপনারা জানেন তিনি মূর্তি ভেঙ্গে ফেলেছিলেন এগুলো আপনারা তাফির শুনেছেন সেই বিস্তারিত ইতিহাস আমি যাব না এবং এরপরে ওনার সঙ্গে তার তিনি যখন দাওয়া দিতে গিয়েছেন এক ধরনের তর্ক হয়ে যায় ডিসকাশন হয় সে নামরুদ কি বললো তোমার বন্দিকে জেলখানা থেকে নিয়ে আসলো দুইজনের শাস্তি ভোগ করছে একজনকে বললো তোমার মৃত্যুদণ্ড কার্যকরী হবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো আরেকজনকে বললো ইউ আর ফ্রি তুমি যাও এই যে আমি জীবন দিলাম জীবন আমি বাঁচানোর মালিক আমি মৃত্যুদারের মালিক দেখল কথা আমার সামনে ঘটিয়ে দিল আমি এইরকমই একটা জিনিস দিয়ে তাকে আমি যুক্তি পেশ করি তিনি বললেন যে আমার রব তো ইয়া তি বিশ্বামসি মিনাল মাস্রেটে তিবিহা মিনাল আমার রব তো পূর্ব দিক থেকে সূর্যকে নিয়ে আসেন প্রতিদিন সকালে উঠে তো তোমার ক্ষমতা থাকলে আমার রবের সঙ্গে চ্যালেঞ্জ করে তুই পশ্চিম দ্বিতীয় সূর্যকে উঠাও দেখি কা তখন যে কুপুরি করেছিল কাফের আর কোন শব্দ নেই আর কোন কথা নেই সে নিশ্চুপ হয়ে গেল সে পরাজিত হয়ে গেল কোন জবাব হয়ে গেল এর কোনো জবাব দিতে পারল না তারপরে কি ছাড়ে এরপরে তো মূর্তি তারা এবার করতে যখন বের হলো তিনি মূর্তিগুলাকে ভেঙে ফেললেন এবং পরবর্তী পরে তারা যখন বের করলো তিনি ভেঙেছেন তখন তারা বিচার সাজাল মৃত্যুদণ্ড আর সে বিশাল দাউ দাও করা আগুনে ওনাকে ফেলানোর জন্য হাতে ধরে ফেলানো যাচ্ছে না আগুন এত বেশি জোরালো হয়েছে আশেপাশে ফেলতে গেলে যাবে যারা তারাও পুড়ে মরবে আগুনের তাপে তখন মতো কিছু চর্কি দিয়ে আবিষ্কার করে ওনাকে থ্রো করা হলো আগুনের হয়েছে। আর ইব্রাহিম আল্লাহ তখন সেখানে আগুনে জ্বলবেন পুড়বেন সাই হয়ে যাওয়ার কথা এটাই নর্মাল কথা কিন্তু ইব্রাহিম আল্লাহ কি ভয়ে কাঁপছেন নাও কি। জিব্রাহিদ আলহাম আসলেন আপনার কোন হেল্প করতে পারি নবী ইব্রাহিম কাছে তিনি কি বললেন আমার আল্লাহ তো আছেন নি আমার আল্লাহ যেটা ফাইসালা করবেন তিনি যেটা ভালো মনে করেন তিনি সেটা করবেন আমি আপনার কাছে সাহায্যটা দরকার কি আল্লাহ তালা কি বললেন আমি বলে দিলাম হে আগুন তুমি কি হয়ে যাও বার সালামান তুমি আগুন শীতল হয়ে যাও ঠান্ডা হয়ে যাও এবং ঠান্ডা হয়ে গেলে যদি তিনি থেমে দিতেন আল্লাহর হুকুমতে পালন করে মাখলুক গুলো কারণ ঠান্ডা এমন ঠান্ডা হতো যে ইব্রাহিম এবার ঠান্ডায় মরে যেতেন তো আল্লাহ তালা কি করলেন যে সালামান এমন ঠান্ডা যেটা তার জন্য নিরাপত্তার কারণ হয় তার জন্য শান্তির কারণ হয় এর চেয়ে বেশি ঠান্ডা করো না আবার আল্লাহর হুকুম যদি মানে এমন ঠান্ডা হতে পারে ঠান্ডায় মানুষ মরেও যায় সে পরীক্ষায় পাশ করলেন তার পিতা সহ তারপরে তারা নরম হয় না পিতাকে দাওয়াত দিচ্ছেন আজার সে তার নিজে মূর্তি পূজার বিরাট এক ব্রাহ্মণ সে এটা প্রচার। তাদের ধর্মের পুরোহিত আপন পিতাকে তিনি চেষ্টা করলেন বহু রকমে আল্লা দিকে দেওয়া দিতে কিন্তু পিতা তো শুনেই না পড় তো এই কথা যদি বলো আর তুমি তো যে মূর্তি পূজায় না আসো লাখ তোলান না আমি তোমাকে কথল করে ফেলব তখন তিনি দেখলেন যে আর তো এখন বাবা আমাকে কতল করতে আসলে যানবাসানো ফর আমি যদি আবার বাবা গুলটা কতল করতে হয় বাবা দরকার নাই আমি এই জমিন ছেড়েই চলে যাব কারণ একটি লোক ইমান আনলেন না ইব্রাহিম আল্লাহ ইসলামের প্রতি তিনি এবং তার মুসলিম বাবাকে আমি যেতে চাই না আপনি পিতা এর বেশি আমি আপনার সঙ্গে তো আর কিছু করতে পারবো না আমি চলে যাই যতক্ষণ আল্লাহ আমাকে নিষেধ না করেন ততক্ষণ দোয়া করতে থাকবো যে আল্লাহ তারা যদি আপনাকে হেদায়ত দেয় তিনি তার দেশ থেকে হিজরত করে ফেললেন হিজরত করে ওনার তিন নম্বর সাথী ছিল আরেকজন ইসলাম কবুল করেছিলেন তিনিকে ওনার ভাতিজা লুত মিলে হিজরত করে চলে আসলেন তিনি প্রথমে সিরিয়া এলাকায় আসলেন পরবর্তী পর্যায়ে ফিলিস্তিনে চলে গেলেন এবং সেখানে তিনি সেটেল করে ফেললেন আর লুত আলাই সালাম ওনার ভাতিজাকে পাঠালেন জর্ডানের যে এখন ডেড সি আছে সেই এলাকায় এরপরে তিনি মিশরই আ ফিলিস্তিনে বসবাস করেন কিন্তু তিনি সেখান থেকে দাওয়াতি কাজে মাঝে মধ্যে এদিক সেদিক যেতেন এক পর্যায়ে তিনি মিশরে গেলেন দাওয়াতি কাজের জন্য কিন্তু সেখানে আরেক জালিম শাহী ওখানে তিনি যখন পৌঁছলেন তিনি খবর পেলেন সেখানকার শাসক ওনার খবর পেয়ে ওনাকে ডেকে পাঠালো এবং বুঝতে পারলো কিছু তার গুপ্তচর আছে যে একটা ফরেনার এসেছে কি উল্টা পাল্টা দেয় আর তার স্ত্রী মহা সুন্দরী বাচ্চার কাছে দিনদার পরেজগার ছিলেন এখন এই জালিমটা কাছে খবর পৌঁছে গেছে ইব্রাহিম আল্লাহ টের পেয়ে গেছেন এই জালিম লোক পাঠাচ্ছে তার স্ত্রীকে ধরে নেওয়ার জন্যে কারণ তার কাছ থেকে কোনো সুন্দরী স্ত্রী রেহাই পায় না এই জালিম শাসক ছিল তিনি চিন্তাযুক্ত হয়ে পড়লেন এরপরে তিনি ঘরে এসে বা যেখানে তিনিছিলেন সেখানে তার স্ত্রীকে বললেন যে ইনহাদ আলাম ইমর আতি আলাইক এই যে জালিম প্রতাপশালী এই শাসকটা সে যদি তোমাকে তোমার কথা খবর পায় তাহলে তোমাকে সে নিয়ে যাবে আর বলবে তোমাকে বাধ্য করবে আমাকে তালাক দিয়ে তাকে বিয়ে করতে তোমার প্রতি তার হাত প্রসারিত করতে পারে তো তুমি যখন তোমাকে জিজ্ঞেস করে তখন তুমি বলবা যে আমি তোমার বোন ফাইনাকি উক্তি ফিল ইসলাম তুমি বলে দিবে যে তুমি আমার ইসলামের বোন তুমি আমার বোন কারণ আসলে তো আমরা আমাদের একটা সম্পর্ক তো স্বামী স্ত্রীর আসেই কিন্তু ইসলামের আরেকটা সম্পর্ক আছে সেটা কি পরস্পর ভাই পুরুষ আর মহিলা বোন এইটা এটা মিথ্যা হবে না তিনি বুদ্ধি শিখিয়ে দিলেন এটা বলবা এটা বললে আশা করা যা ছেড়ে দেবে আর আমার স্ত্রীর কথা যদি বলো যে তুমি আমার স্ত্রী হয়তো মনে করবে যে তারা আরেকটা বিয়ে করাই দেবো আমি তোমাকে বিয়ে করব এরকম অন্যায় কোন কাজ সে করে ফেলতে পারে পাঠালো ওনাকে ধরে নিয়ে যাওয়া হলো এবং সালাম ওনার দিকে তার চোখ পড়তেই সে নিজেকে আর ধৈর্য ধরতে পারলো ওনার দিকে হাত প্রসারিত করলো কোন কোন আছে অনেকে ওনাকে পাঠিয়ে দিয়ে ইব্রাহিম আল্লাহ আল্লাহর কাছে গেছেন আর কোন অনেকে যখন নেওয়া হয়েছে এই মহিলা সারা আলহতুল তিনি প্রথমে উজু করে নিয়ে সে আসার আগে তার সঙ্গে সাক্ষাতের আগেই তিনি আল্লাহর কাছে উজু করে নামাজ পড়ে আল্লাহ অনেকক্ষণ দরখাস্ত নিয়ে আল্লাহ আমার সতীর্থকে আমি হেফাজত করেছিলাম স্বামী কারের কাছে ছাড়া কারো কাছে আমার শরীরকে আমি অর্পণ আল্লাহ তুমি আমার সতীতের হেফাজত করো যখন এই দুষ্ট লোকটি তার কাছে হাত প্রসারিত করলো ওনার গায়ে টাচ করার জন্যে তখন ফাকুবাহ তার হাতের মধ্যে আল্লাহ তালা এমনভাবে ভাবে করে শক্ত করে দিলেন তার হাতটাকে আর এমন ব্যথায় এসে গেল মানে হয় যেন কারেন্টের শখ দিলে যেরকম হয় প্রচন্ড চিৎকার করে উঠল সে তার এটা এমনভাবে শখ হয়ে গেল এখানে এটার ব্যথা এখন তার যান যায় আর হাতকে শক্ত করি তার হাতকে মনে হয় আল্লাহ বলে এখন সে বলে এই মহিলা তুমি আল্লাহ কাছে দোয়া করো আল্লাহ কাছে দোয়া করো আল্লাহ আমার হাতটা ঠিক করে দেবে আল্লাহর কসম আমি তোমাকে কোন কিছু করব না তিনি দোয়া করলেন যে আল্লাহ তাকে ছেড়ে দেন তারপরে ঠিক হওয়ার পরে আবার তখন প্রচন্ড কথা বলল তুমি দয়া করো আল্লাহর কাছে আল্লাহ আমার হাতটাকে ঠিক করে দিন আমি তোমার কোনো ক্ষতি করবো এইভাবে পরপর তিনবার করলো জালিমটা কথা রাখলো না তৃতীয়বার সেটা আর পেয়েছে যে এটা তো অসম্ভব তখন সে তার লোকদেরকে ডাকলো বললো ইনাকা ইনামা যে এটা নিবিকে নিয়ে আস আমার তো অবস্থা কাহিল জলদি করে নিয়ে যাও এটা কোনো কোনো রেয় এসছে আবার কোনো কোনো রেওয়ায় আসছে যে সহি আসছে আহ ইব্রাহিম আল্লাহ ইসলামকে যখন নিয়ে গেলো ধরে অনেকে সহ উনি আসেন ইব্রাহিমকে আগে নিয়ে গেছেন বাদশাহ বলে যে ওই তোমার সাথে বলেছ এটা তো আমার বোন তো পরে তিনি আবার যখন স্ত্রীর কাছে আসলেন বলছেন আমি তো বললো দিসি তুমি আমার বোন খবর দা তুমি আবার উল্টো পাল্টা কিছু বলো না তুমি আসলে আমার বোন কারণ দিনই বোন তুমি আর আমি সবাই দুনিয়া আর কোন মুসলিম নেই আমরা ইন্দামুন একুতের মত এরপরে তিনি গেলেন ওনাকে নিয়ে যাওয়া হলো যখন ও সেই রেওয়ায়ে আসে বোখারি রেওয়ায়তে যে শুধু হাত নয় তার গোটা বডি জমিনের মধ্যে পড়ে অবশ হয়ে গেল সে আর নড়াচড়াই করতে পারছে না তখন সারি আল্লাহ আনহা আল্লাহ তালা জয়া করলেন আল্লাহ এই জালিমকে আপনি যদি হায়াত ফেরত না দেন তার লোকজন মনে করবো আমি আপনার তাকে বাদে মেরেই ফেলছি পরে তো তার আমাকে শেষ করে ফেলবে আল্লাহ আপনি তাকে ফেরত দেন এভাবে করে করে তো তারপরে শেষ পর্যন্ত উনি মুক্তি পেলেন আহ কি ওই জালিম কোন আসছে যে সে ওনার সঙ্গে একটা কৃত দাসী দিয়ে দিলেন যে প্রথমে শয়তান বলল পরেটা আর বললো যে না মহিলা তো বোঝায় শৈতান না বরঞ্চ মহিলা এক অসম্ভব তো তার ভিতরে এরকম একটা রেসপেক্ট চলে আসলো সর্বশেষে তিনি তাকে তার বাসাই করে একটা কৃত সাথে দিল যে এই খাদে মানিয়ে যা তোমার সারা জীবন খেদমত করবে কোন রেওয়ায় আসছে কি স্বয়ং তার মেয়েও নাকি ছিল এটা নিজের মেয়ে ছিল নাকি কোনো কোনো আসছে যাই হোক পরবর্তী পর্যায়ে তিনি তাকে নিয়ে আসলেন এই হল যে কৃতদাসী দান করেছিল অথবা ওই ওইশাহ মেয়ে তার নাম হচ্ছে হাজের তাকে আমরা হাজেরা বলে হাজেরা বিবি বলি আসলে নাম হলো হাজের তার নাম এটাই এখন এই হাজের কে নিয়ে আসলেন এরপরে তিনি সেখান থেকে মিশর থেকে আবার ফিলিস্তিনে চলে আসলেন্দ্রভূমি প্রচারের কাজ তিনি ফিলিস্তিনি করেছিলেন সেখানে তিনি আবার নিয়ে আসলেন ইতিমধ্যে ওনার এই দাসীকে ওনার বিবি সারা ওনাকে অ্যালাউ করলেন ওনার মালিকানায় দিয়ে দিলেন আর ওই জমানায় যদি কেকৃত দাসীর মালিক হন মনিভ হন তাহলে আল্লাহ এতে অ্যালাউ করেছিলেন সেই তার মত সঙ্গে স্ত্রীর মতো শারীরিক মিলামেশা করতে পারবে এবং তিনিই করতে পারবেন আর কেউ করতে পারবেন না মানে স্ত্রীর মর্যাদার কাছাকাছি এইরকম তিনি তার সঙ্গে যখন সম্পর্ক রাখলেন আর সারা ছিলেন নিঃসন্তান মহিলা বহুদিন থেকে ওনার সন্তান হচ্ছিল না আর সেই নিয়তই সারা চিন্তা করল আমার তো সন্তান হয় না এই মহিলাকে যদি ওনার সঙ্গে আমি দাম্পত্য জীবনের মতো ব্যবহার করতে অ্যালাউ করি তাহলে আল্লাহ কোনো সন্তান দিলে তো আমাদের সন্তান হয়ে যাবে তখনই আল্লাতলা ওনাকে এই সন্তান দিলেন তখন বয়স কত আশি বছর ইব্রাহিম আলসামের বয়স আল্লাহ তালা ওনাকে এই সন্তান দিলেন সন্তান পাওয়ার পরে এখন সন্তান বড় হচ্ছে এখন যেটা হয় সতীনের এই সতীনের সন্তান নাই ওই সতীনের সন্তান হয়েছে এখন তো মনে মনে জলাচি চলে আসলো একটু হিংসা হিংসা ভাব এখন দেখা যায় যে উনি আর ওনাকে টলারেট করতে পারেন না বরদাস্ত করতে পারেন না দুই যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে ঘরের মধ্যে এদিকে আল্লাহ তালার কিছু মানসা আল্লাহ তালার কিছু মুরজি আছে কিছু প্লান পরিকল্পনা আছে তো আল্লাহ তালা ইব্রাহিম আল্লাহ সাল্লামকে ইঙ্গিত দিলেন তোমার এই যে মহিলা যে সন্তান ইসমাই ইসমাইল আলাম জন্ম হয়েছে তাকে তার মা হাজেরকে কে তিমি তুমি কথা নিয়ে যাও ওই মক্কা এলাকার যে এরিয়া আছে সেখানে নিয়ে যাও। তাকে সেখানে রেখে আসা ওখানে কাজ আছে আমার পরিকল্পনা আছে তাকে ওখানে রেখে আসা ইব্রাহিম শিশু ইসমাইল এবং তার মা হাজিরকে নিয়ে মক্কার মরুভূমির একটা নির্দিষ্ট জায়গায় আল্লাহতালা যেখানে ওনাকে ইঙ্গিত করেছেন জিব্রিল্লা সঙ্গে পাঠিয়ে যে জায়গা দেখিয়ে দিয়েছেন সেখানে তিনি ওনার স্ত্রী এবং ছেলে মেয়েকে রাখলেন রাখার পরে তাদের সঙ্গে খাবার দাবারের জন্য এক বস্তা মানে বা পরিমাণ খেজুর এবং একটি বস্ক চামড়ার পানি ভর্তি ড্রামের মতো রেখে আসলে। তো এখন এই পানি আর খেজুর ওনাদের একমাত্র সম্বল পানি আর খেজুর তো দিন যাচ্ছে মোটামুটি আস্তে আস্তে যখন পানি সেরে ফুরিয়ে গেল তখন তো কষ্ট শুরু হয়েছে তার আগে ইব্রাহিম আলাহাম রেখে তাদেরকে রেখে তিনি এখন চলে যাচ্ছেন কিছু ব্যাখ্যা করার মত বলার মতো ভাষা কাছে নাই তিনি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন এবং তিনি কুদাই এলাকার দিকে মেসফালা পার হয়ে যে কুদাই এই এলাকা দিয়ে তিনি রওনা হয়ে যাচ্ছেন ফিরিস্তিনি দিকে চলে যাবেন এখন এই মহিলা ইসাইল আল ইসলাম মা বলছেন ইয়া ইব্রাহিম এই নেতার ধাব ইব্রাহিম কোথায় চলে যাচ্ছেন আপনি অলাই এমন একটি প্রান্তরে রেখে যাচ্ছেন যেখানে কোনো জনবসতি কোনো মানুষ যার সঙ্গে আমরা একটু মিশতে পারবো বা কিছু আমাদের সময় কাঁপবে আমাদের সাহারা হবে কিছু যেখানে নাই এমনকি দানা পানি খাবার কিচ্ছু যেখানে নাই এমন জায়গায় রেখে চলে যাচ্ছেন মহিলা কয়েকবারই কথা বললেন কিন্তু ইব্রাহিম সালাম কোনো জবাব দিচ্ছেন না তার দিকে ফিরেও তাকাচ্ছেন না কষ্ট হচ্ছেও না তিনি তাদের প্রতি দুর্ব্যবহার শাস্তি দেওয়ার জন্য নয় ফাঁকা আল আতলাহ প্রথমে বলেছিলেন কি আমাদেরকে শাস্তি দিতে দিয়েছেন কোন আসছে নাকি আল্লাহর হুকুম আল্লাহ আমরা যে আল্লাহ তালাকে আপনাকে এভাবে রেখে দিতে আমাদেরকে হুকুম করেছেন তিনি বলেন হ্যা তাই আমার আল্লাহ এই নির্দেশ দিয়েছেন তখন তিনি বলেন তাহলে আশা করছি আল্লাহ আমাদেরকে হালাক করে দেবেন না ধ্বংস করে দেবেন না বরবাদ করবেন না আমাদের আস্থা আছে আল্লাহ আল্লাহর তোমাদেরকে ঠিক আছে আল্লাহর কাছে রেখে যান আল্লাহর হুকুমে ঘটে যায় আমরা মেনে নিলাম সিম রাজা অতপর তিনি আর ওনার পিছনে পেছনে গেলেন না ইব্রাহিম আল্লাহাম সামনের দিকে যেতে থাকলেন পিছনে তাকাচ্ছেন না অনেক কষ্ট হচ্ছে আদরের সন্তান আশি বছর বয়সে পেয়েছেন এই সন্তানকে দেখে যেতে হবে এই দু প্রান্তরে কত কষ্ট মনে ওনাদের সামনে কোনো কথাই বলছেন না অতবার যখন তিনি সানিয়া এলাকা পার হয়ে গেলেন ওনারা ওনার চোখের দৃষ্টির বাইরে চলে গেল তখন তিনি ওই যেখানে আল্লাহর ঘর হবে ওই দিকে মুখ করে আল্লাহর কাছে দোয়া করলেন যে দোয়াটা আল্লাহ তালা করা উল্লেখ করেছে। যে ডোয়ারটি এসেছে সুরা ইব্রাহিমের মধ্যে আমি আমার সন্তানকে আমার বংশধরকে আমার স্ত্রী পরিবারকে রেখে গেলাম এমন একটি প্রান্তর যেটা ধুধু প্রান্তর যেখানে কোনো চাষাবাদ গাছপালা খেত খামার কিচ্ছু নেই দাবাইতে মাররাম আপনার পবিত্র ঘরের কাছে তখন কি আল্লাহর ঘর তৈরি হয়েছে হয়নি তো তো তিনি বলছেন কেন বলেন তো কেন বলছেন ওনাকে আল্লাহ খবর দিয়ে দিয়েছেন হামলা আল্লাহর কি পরিকল্পনা আছে এই এলাকায় এইখানে একদিন আল্লাহর ঘর নির্মিত হবে তিনি এটা পেয়ে গেছেন আল্লাহনাকে খবর দিয়ে দিয়েছেন যে আল্লাহ আপনার পবিত্র ঘরের কাছে রেখে গেলাম যেখানে কোন খাবার দাবার কৃষি কার্য কিছু নেই আল্লাহ যাতে তারা নামাজ কায়েম করে সন্তানের জন্য তিনি এখানে এবং পরবর্তী বংশধর তারা যেন যারা এলাকায় থাকে তারা যেন নামাজ কায়েম করে তারা নামাজ পড়তে থাকে এখানে যেন তারা এই নামাজের ঘর বানানো হয় এই ঘরে তারা দেখভাল করে এক একসময় তাদেরকে নামাজি বানান আর আল্লাহ মানুষের অন্তর্কে এভাবে করে দেন যে মানুষের অন্তরে যেন কিছু লোকের অন্তরে যেন এদের প্রতি মায় মহব্বত সৃষ্টি হয়ে যায় কেউ যেন খবর পেয়ে তাদের লুকাপটা করতে চলে আসে আল্লাহ তাদের জন্য তিনি নামাজের দোয়া করলেন মানুষদের সমাজ এখানে গড়ে তোলার জন্য দোয়া করলেন যেন মানুষ চলে আসে তাদেরকে সঙ্গ দেয় তাদের প্রতি তাদের কেয়ার করে এবং সেখানে জন্য আল্লাহ তালা কিন্তু ওই সময় কিভাবে সহজ হয়েছিল তখন তো সহজ হওয়ার কথা ছিল না কিন্তু তিনি অ্যাডভান্স দোয়া করে গেছেন তিনি তো চলে গেলেন দোয়া করতে করতে আল্লাহর কাছে তাওয়া পানি তো শেষ খেদেরও শেষের দিকে বিশেষ করে পানি পানির অভাবে তো এখন তিনি বসে আল্লাহ কাছে ইন্তজার করছেন কি অবস্থা হবে কিন্তু তখন দেখছেন যে বেবিটির এখন মুখ শুকিয়ে যাচ্ছে বেবি এখন কাঁদছে সমানে কাঁদতে পানায় জিব্বা আটকে যাচ্ছে তখন তিনি পেরেশন হয়ে গেলেন কোথায় যাই পাশেই ছোট্ট দুটো টেলার মতো পাহাড় এই দুটোর নাম কি সফা এবং মারুয়া সেখানে গেলেন এখনকার মতো তো আর না মোটামুটি উঁচু একটু টিলার মতো দেখার লক্ষণ কি কোন জায়গায় পাখি উড়ে কিনা জমিনের উপরে পাখি উড়লে নিচে পানি আছে। এরকম কোন জায়গায় দেখা যায় কিনা দরকার ওদিকে দৌড় দেবেন কিন্তু দিকে দেখা যায় না আর কোনো মানুষ দেখা যায় কিনা চিৎকার করবেন যে বাবারা আমার একটু শিশু বাচ্চা মরে একটু পানি দাও সে মানুষ কোন জায়গা দেখা যায় কিনা কিছুই দেখা যায় কিনা কোন আলামত দেখা যাচ্ছে না এরপরে নিচেতে আবার নেমে দৌড়ে ওই পাহাড়ে গিয়ে দেখি ওখান থেকে কিছু দেখা যায় কিনা সেখানে গেলেন আর ওদিকে বাচ্চাদেরকে নজর রাখেন যে বাচ্চা কি আসে পা নড়াচড়া করে কিনা নাকি মরে গেল খেয়াল করছেন আবার তখন নিচে যায় একটু নিচু জায়গা যেটা দুই গ্রিন লাইটের মাঝখানে তখন এটা অনেক একটু নিচু ছিল এখন তো সমান করে ফেলেছে ওই নিচু জায়গায় গেলে বাচ্চাকে দেখা যায় না তখন তিনি দৌড়ছেন ওই জায়গার মধ্যে আবার তিনি মারোয়াতে গিয়ে চতুর্দিকে তাকালেন কিছুই দেখেন না আবার আসলেন আবারও নিচু জায়গায় দৌড়লেন যে বাচ্চাকে যখন দেখা যায় না মারোয়াতে সাফাতে উঠে আবার দেখলেন বাচ্চাকে দেখা যায় নড়াচড়া এখনো করছে এইভাবে তিনি যখন সাতবার নড়াচড়া করলেন এরপরে কিছুই দেখতে পেলেন না তখন তিনি অস্থির হয়ে গেলেন যে আমি এখন বাচ্চার কাছে চলে যাই আল্লাহ সেই বাচ্চাটা কি অবস্থা কি আছে না মরে যাচ্ছে আমি তাকে গিয়ে দেখি তখন তিনি গেলেন এরপরে কান না হইয়াস না গলীল বাচ্চা মনে হয় যেন তার এখন চিৎকার আর তার নিঃশ্বাস অবস্থা মনে হয় যেন সে মৃত্যুর মুখোমুখি পৌঁছে গেছে মায়ের জন্য এই সময় কি কষ্ট হতে পারে আপনি চিন্তা করেন মাদের দুঃখ নিজে কোলের বাচ্চা যদি এইভাবে কষ্ট পায় এর চেয়ে বড় দুঃখ তাদের আর কিছু হতে পারে না তারপরে তিনি বললেন তিনি শব্দ পাচ্ছি তোমার কাছে ভালো কিছু থাকলে আমি যে বিপদে আসি ভালো কিছু থাকলে আমাকে খবর দাও উদ্ধার করার জন্য কিছু তোমার আছে কিনা তখন এই জায়গায় যখন আসলেন বাচ্চার কাছে তখনই দেখেন যে সেখানে কিছু একটা আওয়াজ পাওয়া যাচ্ছে দেখছেন দেখেন নাই তিনি কিন্তু আওয়াজ পাচ্ছেন বলে যে তুমি কে আওয়াজ পাচ্ছি নড়াচড়া পাচ্ছি তোমার কাছে ভালো খবর থাকলে একটু হেল্প করো আমাদেরকে তারপরে তিনি জমিনের মধ্যে ওনার পাখা দিয়ে একটু সামান্য ক্ষতাই মতো করলেন আর ওই সময় জমিন থেকে ফাম ব্যসাকাল মা পানি নিচে থেকে পানি উঠে আসলো এবং নবী করিম সাল্লাহ বলেন যে ফাইজাহাবাদ উম্মাইল ফাইজা আল্লাহ উম্মু ইসমাইল ইসমাইল এর মা কি করলেন গিয়ে নষ্ট না হয়ে যায় উম ইসমাইল একটু ঘের বানালেন বাঁধের মতো করলেন ঘেরাও দিলেন যে এতটুকু জায়গায় পানিটা যেন টিকে থাকে তা না হলে পানিতে চলে যাবে হারিয়ে যাবে শুকিয়ে যাবে রসুল্লাহ সাল্লাম বলেন ইসমাইলের মাকে আল্লা রহম করুন তিনি যদি না করে আরো ছড়ে দিতেন তাহলে আল্লাহ এতটুকু নিতে লাবতার একা জমজম আলা নেন মা নান তিনি জমজমকে এতটুকু সীমাবদ্ধ না করে ফেললে জমজম বিরাট একটা বড় ঝর্ণাধারা এবং বড় পানির একটা আধার অনেক বড় হয়ে যেত এরপরে তিনি পানি নিতে পান করলেন বাচ্চাকে পান করালেন এরপরে আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে শান্তি দিলেন এখন তিনি অবস্থায় আছেন আর তখন দেখা গেল যে পানির সন্ধান পেয়ে ওই মুহূর্তেই হয়তোবা না কিছুক্ষণ পরে অথবা পরের দিন সেটা টাইম এভাবে আসে আসেনাই যে ওই জায়গা থেকে একটু দূর দিয়ে ইয়ামান থেকে জোরহম কবিলার একটি দল কারণ কবিলা লোকেরা তখন আরব দেশে তারা সেটেল হতো না এক জায়গায় পারমানেন্টলি এখন আমাদের দেশে যা যাবর আছে বেদুইন কি বলে এদেরকে বেদেদেরকে বলে বেদেরা আসলে বেদুইন থেকে আসছে মানে শব্দটা ওইখান থেকে এসছে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের গরু ছাগল নিয়ে চলে যায় আর আশেপাশে কোন জায়গায় পানি আসছে যখন তারা সফর করতে করতে দেখেছে কোনো জায়গায় পাখি উড়ে কিনা তখন তারা দেখলো যে উমুক জায়গায় এই জমজমের উপরে পাখি উঠছে তখন তারা বেশ দূরে ছিল একজন পাশে না তখন তারা সেখান থেকে তাদের একজন বা দুইজনকে পাঠালো যে দাও তো দেখি ওইখানে এই জায়গা দিয়ে তো আমরা অনেকবার আসা যাওয়া করেছি কোনোদিন তো এখানে পাখি উঠতে দেখিনি দিস টাইম এবারে পাখি উঠতে দেখা যাচ্ছে তাহলে তো নিশ্চয়ই পানির সন্তান আসে কিনা দুজনকে পাঠানো হলো তারা আসলো এসে তারা দুইজন বলল। এ আহ নিই নি পানি তারা নিয়ে গেলো গিয়ে খবর দিল ওখান থেকে তারা তাদের দলের কয়েকজন আসলো এসে বললো যে এখানে পানি তো আপনার কারণে এসেছে এটা তো অস্বাভাবিক বিষয় এখানে পানি থাকার কথা ছিল না এখানে কুয়া কিভাবে আসলো নিশ্চয়ই আপনি মহৎ ব্যক্তিত্ব আপনি একলা আছেন বাচ্চা নিয়ে এবং তারা কিছু আলাপ আলোচনার খোঁজখবর নিয়ে বললো আপনি পারমিশন দিলে আমরা কি করব আপনার এখানে আশেপাশে আমরা বাড়িঘর করে এখানে থাকার ব্যবস্থা করবো আপনাকে একলা কষ্ট করতে হবে না ওই যে ইব্রাহিম আলাহ সালাম দয়া করেছিলেন না আল্লাহ লোকদের দিলকে তাদের দিকে নিয়ে আসেন তারা তখন লোকেরা সেখানে হয়ে গেল। এবং এক পর্যায়ে ইব্রাহিম আল্লাহাম বড় হয়েছেন এবং বড় হওয়ার পরে ওনারা যখন টিন এই জারের বিগিনিং এ আছেন তখন কি ঘটনা ঘটলো কোরবানির ঘটনা আসলো তাই না মনে আছে এই কোরবানির ঘটনায় আল্লাহ রাবুর আলমিন ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আরেক বড় পরীক্ষায় পার করলেন সেখানে তিনি ওই ঘটনা আমরা শুনেছি রিপিট করতে চাই না তারপরে এভাবে তিনি টাইম টু টাইম বারে বারে দেখতে এসেছেন তার ছেলেকে তার বিবি কে বা হাজির আনাহাকে এক পর্যায়ে ওনার আম্মা ইসমাইল আহসালাম্মা ইন্তিকাল করে ফেললেন এরপরে ইব্রাহিম আল্লাহ ইসমাইলসালাম বড় হয়েছেন এবং সেই জুরহুম কবিলা যারা ইয়ামান থেকে এসেছিল যেখানে সেটেল হয়েছিল ওনাদের পাশে তারা এক পর্যায়ে তাদের একটা মেয়েকে উনি বালে ঘর পরে সময় মত বিয়ে করেন তিনি পরিবার তো তার স্ত্রী তিন্তিকাল করেছেন আর ছেলেটা আছে কি অবস্থা আছে দেখিয়ে আসি খোঁজ খবর নিতে আসছিলেন কি হল এসে দেখেন যে ইসমাইল বাড়িতে নাই আছে শুধু তার স্ত্রী তিনি পরিচয় দেন নাই বললেন আমি দূর থেকে আসছি একজন মানুষ তোমাদের খোঁজ খবর তোমাদের সংসার কেমন চলে ঠিকঠাক আছে সবকিছু তখন বলেন যে সকাল আপনার না নি দিক না সিদ্ধাতে আর কি আমরা মানে দুনিয়াবি জগলুস কিছুই পাই নাই কষ্টের দিন টানা সংসার চলে আর কোন রকমই দায়ী আর কি দিন অভিযোগের সুরে কথা বললো তখন ইব্রাহিম আল বললেন যে তোমার স্বামী আসলে সালাম দিও যে একদম মুরব্বী এসেছিলেন আপনার সম্পর্কে জিজ্ঞাসা করেছেন আর জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের সংসার কেমন যায় তুমি বলে আমি বলছিলাম আনাফি এই এই ঘরে ঘরে ঢুকে এসে বিয়ে করে আমি যা মুশকিল আসি কত কষ্টে দিন যায় তো এগুলো তাকে বলো আর বলিও তারপরে ইসমাইল আল ইসলাম ঘরে আসলেন আসা পরে বললেন আচ্ছা গন্ধ পাচ্ছি কার গন্ধ পাচ্ছি আচ্ছা আচ্ছা কে আসছিলেন এরকম এরকম চেহারা ওরে উরিত আমার বাবা চলে গেছেন চলে গেছেন কি কথা হয়েছে এই এই জিজ্ঞাসা করেছে তুমি কি উত্তর দিয়েছ আমি আপনার মানে অভাব লেগেই আছে এগুলো বলছিলাম আর কি তো ফাহাল আওসাকি আষয় কোনো কিছু তোমার কাছে অচিত করে গেছে আমাকে বলার জন্যে কোনো কিছুর কথা বলে গিয়েছে কোনো মেসেজ দিয়ে গেছে গলাত নাম হ্যাঁ মেসেজ দিয়েছে যে আমার আলীকা সালাম ওই এক আমাকে বলছে যে ছেলে আসলে আসলে তাকে সালাম দিও আর বলবা তোমাদের দরজার চৌকাট বদলাতে বলেছে দরজার চৌকাঠ পালে বলেছে তখন তিনি বললেন আহ আবি ক্যা ছিলেন আমার বাবা ইব্রাহিম আলি ইসালাম ইসমাইলকে তালাক দিতে কাজে বাবা যখন বলবে ছেলে তার বিকে তালাক দিয়ে দিতে হবে এরকম কথা পাওয়া যায় কিন্তু আমাদের সমাজে পেয়েছেন যে যে বাবা এই কথা বলে উনি মনে হয় ইব্রাহিম আল্লাহলাম আর কি কোথায় ইব্রাহিম আলাহালাম কোথায় আমি আর আপনি দেখেন তো অবস্থা ইব্রাহিম আলাম আল্লাহ নবী তিনি জানেন এই মহিলার মৌলিক ত্রুটি আছে তিনি এই ইসমাইল আলাহালাম নবী হচ্ছেন নবীর স্ত্রী হওয়ার উপযুক্ত তিনি নন কাজেই যে নবীকে আল্লাহ তালা গাইড করেন ওয়াহি দিয়া সেই নবীর সঙ্গে আপনি নিজেকে তুলনা করছেন এটা প্রচন্ড আহামক্ষা রাখিস না খবরদার পুত্রবতীকে দেখতে পারি না আর বাবা হুকুম দেবে আর ছেলে তার করবে বাবা হুকুম মেনে চলে ওখরা তখন জোরহম কবিলা লোকেরা তাদের মধ্যে থেকে আরেকজন পাত্রী ঠিক করে বললো যে না এরা তো ভালো মানুষ ঠিকই আছে তার বাবা ইব্রাহিম ছিলেন উনি নিশ্চয়ই ভালো কথাই বলেছেন তারা রাগ ঘোষা না করে আরেকটি ভালো পাত্রী তারা জোগাড় করে দিল এরপরে বেশ কিছুদিন পরে আবার ইব্রাহিম আলাইলাম আসলেন ছেলের সংসার দেখতে তখন ইসমাইল আলাম বাড়িতে নেই বলে তোমার আইনা ইসমাইল ইসমাইল কোথায় বললেন দাহাবাই আসিদ উনি তো স্বীকার করতে গিয়েছেন শিকার করে মানে হরিণ বা এই জাতীয় কোন কিছু হালাল প্রাণী শিকার করতে গিয়েছেন কর আল্লাহ ফাত তখন তিনি বললেন তো আপনি আপনি বর্ষেন মুরব্বী কোন দাগা থেকে আসছেন কি সময় তার পরিচয় দেন নাই তো আপনি বসেন খাওয়া দাওয়া করেন আহ একটু রেস্ট নেন তখন তিনি জিজ্ঞেস করলেন ইব্রাহিম আল্লাহাম ও মা তো আকুম ও মা সারাবুকুম আমাকে খানা পিনা খাবার খাইতে বললা পান করতে বললাম মা তোমাদের খাবার কি কি খাও আর পানিও কি কি কি জিনিস পান করো এখানে তো আমরা বুনাল মা আমাদের খাবার হচ্ছে গোস্ত আর পানিও হচ্ছে পানি কারণ ওখানে আর কোনো খাবার নাই কোনো গম চাষ হয় না কিচ্ছু হয় না কোনো কৃষিকাজ মক্কা তখন হতো না মেইনলি শুধু গোষ্ঠ খায় রুটি ছাড়াই গোস্ত খায় তখন তিনি দোয়া করলেন আল্লাহ বারক্লাহমফি তো আমিহীম ও সরাবিহীন আল্লাহ তাদের এই খাবারের মধ্যে যে গোষ্ঠ খায় আল্লাহ এটার মধ্যে আল্লাহ আপনি বরকদান করেন আর যে তারা পানি খায় আল্লাহ তালা এই পানির মধ্যে আপনি বরকর দান করেন এই বর্ণনা করতেছিলেন এই হাদিসাম তখন তিনি দাও আছে ইব্রাহিম যে এটা ইব্রাহিম আল্লাহ দোয়ার কারণেই সম্ভব হয়েছে মক্কা লোকেরা তখন রুটি ছাড়া ভাত ছাড়া চাউল ছাড়া অন্য কিছু ছাড়া শুধু গোষ্ঠ আর পানি খেয়ে তাদের জিন্দগি নর্মাল থেকেছে এটা একমাত্র ইব্রাহিম আল্লাহ দোয়া করেছিলেন ওই যে যাওয়ার সময় ফেলে গিয়েছিলেন করেন এবং পরে এসে আবার দোয়া করলেন এই কারণে একটা সাইন্টিফিক কথা বললেন যে মক্কা ছাড়া আর কোন শহরে কোন লোকজন কোনো কম যদি শুধু গোস্ত আর পানি খেয়ে জীবন কাটায় তাদের শরীর নর্মাল থাকবে না কথা ঠিক কিনা বলেন এই কথাই ঠিক তাহলে মক্কার গোস্ত মধ্যে তিনি দোয়া করে গেছেন সেটা ইব্রাহিম আল পর্যন্ত টিকে না অনেক অলামায় কারণ বলেছেন মক্কা শহরে ওখানকার লোকাল গোষ্ঠ যদি আপনি খান ছাগল ভেড়ি অথবা দুম্বা এগুলোর গোস্ত এত হার্মফুল হবে না কারণ ওই যে ইব্রাহিম আলসাম দোয়া করে গেছেন বারক আল্লাহফি বারক আল্লাহ ফি। তামিহিম অসারাবিহীন এদের গোস্ত এই এবং পানির জন্য এই জন্য মক্কায় হজে গেলে কিছু গোষ্ঠ খেয়ে নিলে আশা করা যায় কম ক্ষতি হবে এরপর নবী কারিম সালাম বললেন ওলাম ইয়াহুম ইয় এই যে হাপবোন সময় মক্কায় কোন দানা ছিল না দানা বুঝলেন কোন বীজ দানা শস্যদানা ধান চাল গম এইরকম কোন বীজ জাতি কিছু ছিল না লাউকান আল্লাহম হাবুন্ন আল্লাহ এইরকম কিছু থাকলে তিনি অবশ্য দোয়া মিস করাতেন না সেটা জন্য দোয়া করতেন ছিল না কি দোয়া করবেন যেগুলো আছে ওগুলোর জন্য দোয়া করেছেন কতপর তিনি জিজ্ঞেস করলেন তাদের দিন কেমন যাচ্ছে সংসার কেমন যাচ্ছে খোঁজ খবর নিলেন ঠিক আছেন মা তুমি এ ঘরে তোমার সুখ শান্তি আছে কিনা মোটামুটি তুমি হ্যাপি আছো কিনা তখন মহিলা বললেন না অনেকবার বললেন মহিলা তখন তিনি বললেন যখন তোমার স্বামী আসে বলবা তাকে সালাম দিবা আর বলবা যে তার ঘরের চৌকার যেন ঠিক মতো রেখে দেয় ইসমাইল আলাম যখন আসলেন আপনি ঘরের চৌকাট ঠিক আছে রেখে দেওয়ার জন্য তখন বললেন ওকে সালাম দেওয়ার পরে এটা বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা যাক আবি আমার পিতা ওকে ওয়ান তিনি তুমি আমার দরজার চৌকাঠ ও আমার আনী কাকা আমাকে বলে দিয়েছেন আমি যেন তোমাকে দাম্পত্য জীবনে রাখি রাখি তোমার সাথে। তারপরে আবার আরেকটি সময় আসলো আরেক সময় আসার পরে বেশ কিছুবার আবার আসলেন তখন ইসমাইল আল্লাহ সাল্লাম মোটামুটি সুঠাম দেহের অধিকারী ওনার কৌশর পেরিয়ে যৌবনের পেরিয়ে এবার তিনি মোটামুটি সুস্থ দেহের কর্মী হিসাবে ওনার জীবন গড়ে উঠেছে এই সময় আসলেন এসে তখন ইসমাইল আল ইসালাম আহ করছেন বসে একটা গাছে নিচে বসে বসে ওনার ওই বর্ষা তীর এগুলাকে ঠিক করছেন কারণ শিকার করতে যাবেন ওইটি মেনলি ওনাদের খাবার দাবারের ইয়ে এই সময় ওই একটা গাছের নিচে বসে তিনি ঠিক করছিলেন ইব্রাহিম আলাহ সাল্লাম আসতে তিনি দেখে ফেলেছেন বাবা ছেলেকে ছেলে বাবাকে উঠে দৌড়ে যেভাবে আলিঙ্গন করা দরকার মোলাকাত করে আলিঙ্গন করে তারপরে কথা কথাবার্তা বলে এরপরে ঘরে গেলেন কথাবার্তা খাওয়া দাওয়া করলেন এবং বললেন দেখো বাবা ইসমাই বেআরিন আল্লাহ তালা আমাকে একটা আরেকটি বড় কাজের হুকুম দিয়েছেন ফাসমা আপনার আল্লাহ যে হুকুম দিয়েছেন করে ফেলেন কোনটা করতে বলেছেন তুমি আমাকে হেল্প করবা আমাকে সঙ্গ দেবা ভালো অবশ্যই আপনাকে সঙ্গ দেব আল্লাহ আমাকে ইশারা করে দিয়েছেন এই যে ঘর বানাতে হবে আল্লাহর ঘর হবে এখানে ওকে এরপরে বাপে ঠিক করলেন ইসামিল আলাম একটু দূরে পাহাড় আছে যে পাহাড়টা এখন শেষ হয়ে এগুলো যেটাকে বলা হয় সেটা সম্ভবত এখন নিউ যেটা হয়েছে আব্দুল ওই আশেপাশে ছোট্ট একটু টিলামতো ওখানে স্পেশাল টাইপের পাথর ছিল সেগুলোকে খন্ড খন্ড করে কাঁদে করে নিয়ে আসতেন ইসমাইল আল ইসলাম আর ওনার বাবা এটাকে ফিট করেছেন নির্মাণ কাজের দিয়েছিলেন আর ইসমাই তারা কোন কথা বলেছিলেন হে আল্লাহ আমাদের আপনার এই ঘর বানানোর কাজটাকে আপনি কবুল করে নেন আল্লাহ আপনি জানেন আমরা কি বলছি আপনি জানেন আমাদের অন্তরে কি আছে আমরা এই ঘরের প্রতিষ্ঠাতা হয়ে বড় নেইম্যান ফেইম এবং আমরা দুনিয়ার মধ্যে আমাদের নাম সবাই উচ্চারণ করবে এমন কোন আকাঙ্ক্ষা নিয়ে আমরা এখানে আসেনি। আমরা শুধুমাত্র আপনাদের ঘরে নির্মাণ করছি আপনার হুকুম কার্যকরী করার জন্য সুন্দর একটি ঘর হবে মানুষ আল্লাহর ইবাদত করবে এই নিয়তে করছি আল্লাহ আপনি আমাদের কাজকে কবুল করুন আমাদের নিয়ত কদ্দূর খাঁটি আছে না মানে ভেদাল আছে সেটাও তো আল্লাহ আপনি জানেন কাজে আমরা দরখাস্ত দিচ্ছি আপনি আমাদেরকে কবুল করেন এরপরে আসলো যে ইব্রাহিম আলামের ঘরের কাজ সম্পন্ন হয়ে গেল এই ঘর কমপ্লিট হওয়ার পরে আল্লাহ অর্ডার দিলেন ও আদেক এই অর্ডার করে দা ইব্রাহিম সমস্ত মানুষের কাছে তুমি ফরমান পৌঁছিয়ে দাও তিনি চিৎকার করে আওয়াজ করে দিলেন যে আল্লাহ রব্লা আলমিন যাদের সামর্থ্য আছে মুসলিম তাদের প্রতি এই নির্মিত হওয়া এই ঘরের হজ আল্লাহ তালা জীবনে একবার ফরজ করে দিয়েছেন তিনি অ্যানাউন্স করে দিয়েছিলেন সেই অ্যানাউন্সমেন্ট দুনিয়ার আনাচে কানাচে পৌঁছে দেওয়া হয়েছিল তখন তারা জীবিত ছিল আর পরবর্তী নবীদের মাধ্যমে আমাদের কাছে সে আল্লাহর ঘরের হজ ফরজ করার খবর আল্লাহ তালা বারে বারে সহ নবীদের মাধ্যমে দান করেছেন এরপরে ইব্রাহিম আলাহ সাল্লাম চলে গিয়েছেন তিনি আবার ফিলিস্তিনি ফেরত গিয়েছেন এবং পরবর্তী পর্যায়ে ইসমাইলাম আল্লাহ নবু উদ্যান করেন এবং তিনি এই মক্কা শহরে লোকজন যারা ছিল ওনা শ্বশুরবাড়ির কবিলার গোষ্ঠী সবাইকে নিয়ে তিনি মক্কা শহরে শান্তিপূর্ণভাবে তিনি বসবাস করেছেন এবং তিনি সেখানে যতদিন আল্লাহ তালা হায়াত দিয়েছে ততদিন তিনি সেখানে থাকলেন এরপরে ওনার জন্ম যখন হয় ওনার জন্মের প্রায় ১৩ বছর পরে আল্লাহতালা ওই সারার ঘরে একটি সন্তান দিলেন বুড়ো বয়সে ওই বুড়ো বয়সের সন্তানটাই ছিল সার আটটা আশি বছর বয়সের যেটা তাই না সেই সন্তান ছিল ইসহাক আলহি সালাম ইসাহ আলহিম পরবর্তী সন্তান যিনি সারার ঘরে আসেন আর প্রথম সন্তান হচ্ছেন ইসমাইল আলহিস ইসমাইল ওনার ঘরে আল্লাহ জনবসতি গড়ে উঠল এবং বারো জনের বারোটি নামে বারোটি কবিলাই পরবর্তী পর্যায় হয়ে গেল এবং মক্কা শহরে অন্যান্য কবিলারা তারা এসেছিল জরহুমা এবং ওনার শ্বশুরাল্লাই গোষ্ঠীর বাকিরা সবাই ওনাদের নেতৃত্ব মেনে নিয়েছিলেন এবং এই সংসার সবাই এবং মক্কা শহরের নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকে এক পর্যায়ে তারা শুধু মক্কায় নয় হেজাজ আরবের অন্যান্য অঞ্চলে তারা ছড়িয়ে পড়েন এমনকি আরব দেশের বাইরেও তারা বিভিন্ন জায়গায় চলে যান কিন্তু কিছু লোক স্টিল মক্কা শহরে তারা থেকে যায় তাদের গোষ্ঠী চলে আসে আদনান ইসমাইল আল ইসলামের পরে আদনান পর্যন্ত যে সিলসিলা আছে এখানে কতজন আছে বিশ জনের পুরুষের মতো কাছাকাছি আছে আর আদনাম থেকে আদনাম থেকে নবী করিম সাল আসাম পর্যন্ত এখানে প্রায় একুশ জনের সিলসিলা আছে আরো দেশের নিয়ম ছিল তারা তাদের বংশ বুনিয়াদের ধারা মুখস্থ করতে পারতো আমার দাদাকে তার দাদাকে তার দাদাকে তার দাদাকে এরকম করে তারা একাদশো পর্যন্ত মুখস্থ করতে পেরেছে আপনারা কয়জন পারছেন আমি আমার দাদা দাদার পরে পর্যন্ত জানতে পেরেছি স্বয়ং নবী করিম সাল আল্লাহ সাল্লামের কাছে যে সিলসিলা ছিল ওনার বংশের তিনি মুখস্থ করেছেন তিনি পেরেছেন এবং তিনি একমাত্র আদনান পর্যন্ত বলেছেন সাহাবিদেরকে তিনি বলেছেন ইসমাইল পর্যন্ত যেটা গেছে এখানে রেওয়ায়তের মধ্যে কোন সহি ওনার কাছে নাই অনেক মিথ্যাবাদী লোকরা আজবাজে অনেক কিছু যোগ করেছে কাজেই ওদূর পর্যন্ত উনি আর পারেননি তাহলে উনি থেকে আদনান পর্যন্ত একুশতম আর কোন রেওয়াজ আসছে যে ইসমাইল আলাম ছিলেন তম আর ইব্রাহিম আলাম হয়ে গেছেন তম কিন্তু এগুলোর সঠিক তত্ত্ব কনফার্ম আদনান পর্যন্ত কনফার্ম এরপর আমরা আসি লাস্ট ওয়ান আজকে আমরা এখানে শেষ করব সেখানে ওনার বংশধার আদনানের পরে আসতে আসতে ওনার দাদা ছিল আব্দু দাদার দাদা ছিল আব্দু মানাফ আব্দুল মানাফের পরে ছিল হাসিম পর্দাদা পর্দাদার উপরে হাসেম হাসেমের পরে হাসেমের ছেলে হচ্ছে আপনার আবদুল্লাহ আবদুল্লা ছেলে হচ্ছেন মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম ওকে তিনি এই কথাটা এক হাদিসে বলেছেন যে ইন্দ ইফা মিনওয়ালাদব্রাহিম ইসমাইল ইব্রাহিম আল্লাহ ইসলামের সন্তানের মধ্যে থেকে আমার ধারা আমার সিলসিলা আল্লাহ বাসাই করার জন্য ইসমাইলকে বাসাই করেছেন ইসা কেনা অতপুর ও ইসমাইল কেনা না ইসমাইলের অনেক বারো জনের মধ্যে যে কেনানার সন্তানকে বাসাই করেছেন আর কেনানা থেকে কেনানার গোষ্ঠী তো গোষ্ঠী অনেক শাখা প্রশাখা বেরিয়েছে সেখান থেকে তিনি কোরাইশ নামে একজন ছিল তার নামে পরবর্তী কোরাইশ কবিল হয় এটাকে বাসাই করেছেন এবং কোরাইশ ছিল আরবের মধ্যে সবচেয়ে সম্মানিত শরীফ বংশ ওস্তাফা মিন কোরাইশ বনী হাসেম আবার কতগুলো উপস্তফা আর বনি হাশেমের যত লোক আসিল সবার থেকে আল্লাহ তালা আমাকে বাসাই করেছেন নব দেওয়ার জন্য আল্লাহ আরেকটি হাদিসে তিনি বলেছেন আমি হচ্ছি আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ কিন্তু এ ব্যাপারে আমি কোনো ফখর করি না শ্রেষ্ঠ এই খবরটা কেন দিয়েছেন যে আল্লাহ তালা অবশ্যই রহমতুল আলমিনকে সারা দুনিয়ার শেষ নবীকে আখের সর্বোত্তম ব্যক্তিটাকে তিনি চুজ করেছেন। এই এই আমাদের আমাদের কাছে থাকা এটা আল্লাহ তালা ওনাকে বলতে বলেছেন বলে দেন আপনি আল্লাহ যেটা বলতে বলেছেন ওটা বলতে না লজ্জা করে বলা বন্ধত্ব করতে পারবেন না ওইটা বলে আবার বলেছেন মনে রেখো এটা যেন আমি কোন ফখর করি না ওলা ফখর এখানে থাকলো এরপরে আমরা ইনশাল আজকে এখানে শেষ করে আমাদের ভূমিকার একটা বড় অংশ আমরা কাভার করেছি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমাদের ভূমিকার বাকি অংশ চলতে থাকবে ইনশাআল্লাহ